পরিবেশিত অডিও লেকচার সিরিজ হবে আজকে আমাদের আলোচনা হলো খন্দকের যুদ্ধ বদর আর পর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 এত দিন ধরে অবরুদ্ধ অবস্থা টিকে থাকতে পারে তারাই সত্যিকারে জয়ী টিকে থেকেই তারা প্রমাণ করেছে তাদের হারানো সম্ভব নয় আল্লাহ আল্লাহতালা মুসলিমদের এই যুদ্ধে ইমান আর ধৈর্য শক্তির যথার্থ পুরস্কার দিয়েছেন খন্দকের যুদ্ধের পর ক্রাইসরা আর কখনো মুসলিমদের আক্রমণ করার সাহস কিংবা সামর্থ্য কোনোটাই রাখেনি খন্দকের পর পাশার দান উল্টে গেছে মুসলিমরাই বড় হয়ে ওঠে আক্রমণাত্মক আর ক্রাইশের শক্তি ক্রমশই দুর্বল হতে থাকে আমাদের আলোচনা শুরু করা যাক খন্দকের যুদ্ধ সংঘটিত হবার প্রেক্ষাপট নিয়ে খন্দকের যুদ্ধ সংগঠিত হয় হিজড়ির পঞ্চম বর্ষের সাওয়াল মাসে আমরা আগে আলোচনা করেছি ইহুদি ইহুদিগোত্র বন নাজিরকে মদিনা থেকে বের করে দেওয়ার সময় তাদের বাক্সপেটরা ধন দলদ নিয়ে আশ্রয় নিয়েছিল খাইবারে ইহুদিরা মুসলিমদের প্রতি শত্রুতা করে কখনো ক্লান্ত হয়নি খাইবারে এসেও তারা মুসলিমদের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করতে শুরু করে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 যার ছয় হাজারই সরবরাহ করে বনকতাফান এবং তাদের মিত্রশক্তি এই মিত্রশক্তির মধ্যে অনেক ছোট ছোট পোত্র ছিল যারা টাকা পয়সা অস্ত্র ঘোড়া দিয়ে এই যুদ্ধে অংশ নিয়েছিল জোটের চুক্তি অনুসারে নির্ধারণ করা হয়েছিল গতাফানের লোকেরা যুদ্ধে জিতলে তারা খায়বারের এক বছরের খেজুর পাবে টাকাই ছিল এই যুদ্ধে অংশ নেবার মূল উদ্দেশ্য অন্যদিকে দশ হাজারের মধ্যে আর বাকি চার হাজার সৈন্য সরবরাহ করে কোরাইশ ও তাদের মিত্রশক্তি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 অলন্তর ইল্লীন ওত নিব মি নিত মিন বিল জিব চিপতি অয় পুর ওয় পূরু নলিল্লীন কৌহ উল ইন অমনুষিল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 সামরিক এই জোট গঠনের খবর আল্লাহ রসুল সাল্লাহ আলী অজানা ছিল না ইহুদিদের একটি দল খাইবার থেকে কোন উদ্দেশ্যে মক্কায় গেছে তাদের প্রস্তাবনা কি ছিল সেগুলো সবই আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলাম জানতে পেরেছিলেন কেননা নবীজি সাল্লাহ আলি ইসলামের চাচা আল আব্বাস এবং আব্দুল মোতালি রাজি আল্লাহ আনহু মক্কায় থাকতেন আর মক্কার তথ্য নবীজির কাছে সরবরাহ করতেন তিনি যুদ্ধের আগে কিংবা পরে মুসলিম হয়েছিলেন কিন্তু তার ইসলাম গ্রহণের খবর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 বাকি সাহাবিদেরও বেশ পছন্দ হল আরবে এই কৌশল প্রচলিত ছিল না কিন্তু পরিস্থিতি বিবেচনায় এটি ছিল সবচেয়ে কার্যকরী কৌশল রসুল্লাহ সাল্ল আলী হাসলাম দেরি না করে পরীক্ষা বা খাদ খননের জায়গা নির্বাচন করার জন্য বের হয়ে পড়লেন সব কিছু পর্যবেক্ষণ করার পর পরীক্ষা খননের জন্য বেছে নেওয়া হল মোদিনার উত্তর দিকটা এই দিকটাতেই শত্রুপক্ষের আক্রমণ করার সম্ভাবনা সব বেশি মোদিনের পূর্ব ও পশ্চিম দুই দিকেই পাথরে পাহাড়ি অঞ্চল আর দক্ষিণে ঘন সন্নিবেশিত ঘরবাড়ি এবং কৃষিজমে অর্থাৎ মদিনার উত্তর দিকটাই ছিল সবচাইতে অরক্ষিত তবে মদিনার আরও একটি দিক ছিল যে অংশটা ভৌগোলিক বিবেচনায় নিরাপদ হলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে পুরোপুরি নিরাপদ ছিল না আর সেটি হলো মদিনার দক্ষিণ পশ্চিমাংশ যেখানে ছিল বন করাইজা গোত্রের দুর্গ বন করাইজা ছিল মদিনার শেষ ইহুদি গোত্র তারা মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ ছিল যে তারা মুসলিমদের সাথে যুদ্ধ করবে না এবং বাহিরের কোনো শত্রুর সাথে জোটবদ্ধ হবে না এবং কেউ আক্রমণ করলে তারা মুসলিমদের পক্ষ নেবে এই চুক্তি নবায়ন করা হয়েছিল কিন্তু যেহেতু অন্য দুই ইহুদিগোত্র বন কায়নোকা এবং বন নাজির ইতোপূর্বে বিশ্বাসঘাতকতা করেছে তাই এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছিল না যে বন কোরাইজাও একই কাজ করতে পারে তাই তাদেরকে পুরোপুরি বিশ্বাস করা সম্ভব হচ্ছিল না এই কারণে আল্লাহ রসুলসাল্লু আলী হাসলাম কিছু সাহাবিদের পাঠিয়ে দিলেন মদিনার দক্ষিণ পশ্চিম দিকটা নজরে রাখার জন্য যেন সেদিক থেকে কোনো বিপদ না আসে পরীক্ষা বা খাত খনন শুরু করার আগে রসুল্লাহ সাল্ল আলী হাসলাম প্রথমে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করেন তাদেরকে বনু হারিসের দুর্গে পাঠিয়ে দেন যেন তারা নিরাপদে থাকে এরপর শুরু হল পরীক্ষা খনন পরীক্ষা খনন খুব কঠিন একটা কাজ আরবের লোকদের এই কাজে কোনো অভিজ্ঞতাও নেই সীমিত লোকবল নিয়ে অল্প সময়ের মধ্যে এই কাজ করা তো রীতিমতো অসম্ভব ব্যাপার তার উপর সংকটের এমন মুহূর্তে শৃঙ্খলা বজায় রাখতে পারা সহজ নয় কিন্তু রসুল্লাহ সাল্ল আলিবাসালামের অসাধারণ ব্যবস্থাপনায় পরীক্ষা খননের কাজটি সহজ হয়ে গেল সাহাবিদের দশজনের ছোট ছোট দলে ভাগ করে দিলেন প্রতিটি দলের দায়িত্ব ছিল চল্লিশ হাত খনন করা এভাবে করে পুরো উত্তর দিক জুড়ে নিয়োজিত হল প্রায় সাহাবিদের অনেকগুলো দল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 কঠিন পরিস্থিতিতে কাজ চালাতে হলে চাই প্রচণ্ড মনোবল তীব্র উৎসাহ আর উদ্দীপনা রসুল্লাহ সাল্ল আলী হাসলাম পুরো সময়টা জোরে সাহাবিদের মনোবল চাঙ্গা রাখেন আবদুল্লাহ এবেন রওয়াহা রাদেল্লাহ আনহু কবিতা আবৃত্তি শুরু করেন আনাস এবেন মালিক রদেল্লাহ আনহু সেই দিনের বর্ণনা দিয়ে বলেন আনসার ও মোহাজিরগণ একদিন ভোরে তীব্র শীতের মধ্যে পরীক্ষা খনন করছিলেন তাদের কোন কৃতদাস ছিল না যে যাদেরকে দিয়ে এই কাজ করিয়ে নেবেন পরীক্ষা খননের স্থানে উপস্থিত হলেন সাহাবিদের কোথায় ক্লিষ্টতা ও কষ্ট দেখে বললেন হে আল্লাহ নিশ্চয়ই আখিরাতে সুখী প্রকৃত সুখ তুমি আনসার ও মহাজিদেরকে ক্ষমা করে দাও সাহাবিরা উত্তরে বায়াহু মোহাম্মদা আলাল জিহাদি মা আবাদা আমরা তো বায়াত করেছি মোহাম্মদ সাল্লু আলী আসলামের হাতে জিহাদ করব লড়ে যাব দেহে যতদিন প্রাণ থাকে সে সময় সাহাবিদের খাবার হিসেবে বরাদ্দ ছিল এক মুঠো জব। বাসি চর্বিতে মিশিয়ে সেই জব রান্না করা হত বড় বিশাল সেই খাবার বড় দুর্গন্ধময় সহিব খারিতে বারা এবেন আজির রাজেলাহ আহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রসল্লাহ সাল্লাহু আলী ওয়াসলামকে খন্দকের মাটি বহনত অবস্থায় দেখেছি এই মাটি বহন করার কারণে তার মোবারক দেহ ধুলিধূসিত হয়ে উঠেছিল এ অবস্থায় আব্দুল্লাহমেন রওয়াহার আদুল্লাহ আনহ একটি কবিতা আবৃত্তি করলেন সেটি হল হে আল্লাহ তোমার অনুগ্রহ ছাড়া আমরা হৃদায়ত পেতাম না সাদাকা করতাম না সালাত আদায় করতাম না কাজেই তুমি আমাদের উপর শান্তি বর্ষণ করো কাফেরদের মোকাবেলায় আমাদের দৃঢ় রেখো তারা তো আমাদের বিরুদ্ধে যুদ্ধে লোকদেরকে উসকে দিয়েছে যদি তারা ফিতনা সৃষ্টি করতে চায় তবে আমরা কখনোই মাথানতা করব না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 মলি নীনূলিং ইদু আলৃ জমিয়াই لم يذهبوا حتى হতু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 এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ ক্ষমাশীল মেহেরবান, সুরা আন্নুর আয়াত জিহাদ এমন একটি পরিস্থিতি তৈরি করে যেখানে মুমিন ও মুনাফিকদের আচরণে পার্থক্য স্পষ্ট হয় জিহাদের ব্যাপারে মুনাফিকদের কখনোই মমিনদের মতো উৎসাহ থাকবে না খন্দকের যুদ্ধে জরুরি প্রয়োজনে মৌমিন্দা রসুল্লাহ সাল্ল আলীওয়াস্লামের অনুমতি নিয়ে কাছ থেকে বিরতি নিতেন প্রয়োজন মেটাতে শহরের ভেতরে যেতেন এবং দ্রুত চলে আসতেন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 ও হল আমর এবং আব্দুল উদ আমর ছিল বেশ শক্তিশালী প্রতিপক্ষ তাই রসুল্লাহ সাল্ল আলী ওয়াস্লাম আলীকে নিরুৎসাহিত করলেন আমর তখন টিটকারি মেরে বলল কি হল তোমাদের কি একজনও নেই কোথায় তোমাদের সেই জান্নার যেখানে তোমরা শহীদ হলে যেতে পারবে আলী রাদেল্লাহ আনহু আবার উঠে দাঁড়ালেন কিন্তু রসলুল্লাহ না করলেন আমর তৃতীয়বারের মতো চ্যালেঞ্জ জানালে আলী রাদেল্লাহ আনহু আবার অনুমতি চান রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসলাম বললেন আলী বোঝার চেষ্টা করো এটা হচ্ছে আমার এমনি আব্দুল উদ আলী রাজেল ওয়ানহ বললেন হোক তবু আমি লড়তে চাই এরপর রসুল্লাহ সাল্লু আলী ওয়াসলামের অনুমতি পেয়ে আলি এগিয়ে গেলেন দ্বৈত যুদ্ধে আমার আলীকে জিজ্ঞেস করল কে তুমি আলী রাদিল্লানহ বললেন আমি আলী আবদে মানাফের ছেলে আলী না আমি আবু তালিবের ছেলে আলী দেখো ভাতিজা তোমার চাচা গছের কেউ নেই লড়াই করার জন্য তোমার রক্ত ঝড়ানোর কোনো ইচ্ছা আমার নেই কিন্তু আমার আছে আল্লাহর কসম করে বলছি আলী আদেল আহ বললেন আমার খেপে গিয়ে আলীর ঢালে প্রচণ্ড জোরে আঘাত করল সেই আঘাতে আলীর ঢাল ভেঙে মাথায় আঘাত পেয়ে যান আমার তলোয়ার আলীর ঢালে আটকে যায় আলি তখন আমরের ঘাড়ে তলোয়ার দিয়ে আঘাত করে তাকে হত্যা করে ফেলেন খন্দকের যুদ্ধে বদল কিংবা উহুদের মতো ময়দানে সরাসরি যুদ্ধ হয়নি কিন্তু অনেকগুলো ছোট ছোট খণ্ড যুদ্ধ হয় জোটবাহিনী বিভিন্নভাবে মদিনায় ঢুকে পড়ার চেষ্টা চালায় কিন্তু শেষ পর্যন্ত সেটা তারা করতে পারেনি দিনের কোনো কোনো সময় লড়াই খুবই তীব্র হয়ে যেমন অবরোধের দ্বিতীয় দিনে সকাল থেকে মাঝরাত পর্যন্ত যুদ্ধ চলে সেদিন এতটাই তীব্র লড়াই হয়েছিল যে মুসলিমদের পরপর চার ওয়াক্তের সালাত ছুটে যায় সহি হাইন অর্থাৎ বুখারি ও মুসলিমে জাবির বিন আবদুল্লাহ রদিল্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে খন্দকের দিন অমর আব্দুল খতাব রদিয়াল্লাহ আনহু আগমন করলেন এবং কাফিরদের সম্পর্কে কিছু ভালোমন্দ কথা বলার পর আর্জ করেন যে হে আল্লাহ রসুল অদ্যসূর্য অস্ত যাবার সময় খুব কষ্টে সালাদ আদায় করতে সক্ষম হয়েছে। হয়েছি রসুল্লাহ সাল্লাহ ওয়া আনা বললেন্লাহি মা সালাই অর্থাৎ আল্লাহর কসম আমি এখনও সালাত আদায় করতে পারিনি এরপর আমরা নবী করিম সল্ল্লাহু আলী আসলামের সঙ্গে বুহতান নামক স্থানে অবতরণ করি রসুল্লাহ সাল্লু আলী আসলাম সেখানে অজু করেন এবং আমরাও অজু করি অতপর তিনি আসরের সালাত আদায় করেন এটি ছিল সূর্য অস্ত যাবার পরের কথা এরপর মাগরিবের সালাত আদায় করা হয় নির্দিষ্ট সময়ে এই সালাদ আদায় করতে না পারার কারণে রসুলুল্লাহ সাল্লু আলি আসলাম এতটাই মর্মাহত হয়েছিলেন যে মুশরিকদের বিরুদ্ধে তিনি বদতোয়া করেছিলেন সহিবুখারিতে আলী আগুনে পরিপূর্ণ করে দাও যেভাবে তারা আদায় করা থেকে বিরত রেখেছে এবং এভাবে সূর্য অস্তমিত হয়ে গেছে এই অবরোধ স্থায়ী হয়েছিল সাতাশ দিন জোট বাহিনী কখনো ঘোরার মাধ্যমে পরীক্ষা পার হবার চেষ্টা করছিল কখনো বা তীর ছড়ে।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 মোহাম্মদের সাথে আমার চুক্তি আছে আমি সেই চুক্তি কিছুতেই ভাঙবো না সে সবসময় রক্ষা করে আসছে কখনো বিশ্বাসঘাতকতা করেনি তুমি আমাকে এসবের মাঝে টেনো না হুয়াই বলল আরে ধেত্যারি আগে তুমি দরজাটা খোলো তো তোমার সাথে আমার কথা আছে না ভাই আমি দরজা খুলতে পারব না কাপ বলল হুওয়াই তখন কাপকে কিছুটা খেপিয়ে তোলার জন্য বলল হ্যাঁ হ্যাঁ বুঝেছি তোমার খাবারে আমি ভাগ বসাবো সেই ভয়েই তুমি দরজা খুলছ না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 তুমি আমাকে এর মধ্যে টেনো না আমি এসবের মাঝে নেই বনুকরাইজের নেতা কাবিন আস আয়াদ এই ষড়যন্ত্রে যোগ দিতে চাচ্ছিল না কিন্তু বনু নাজিরের নেতা হুয়াইবেন আখতাব তাকে ক্রমাগত ফুসলাতে লাগল এক পর্যায়ে কাব কিছুটা নরম হল কাব যে খুব নীতিবান ছিল এমনটা নয় সে ছিল সুযোগের অভাবে নীতিবান কাবের মনে মুসলিমদের তাড়িয়ে দেয়ার সুপ্ত বাসনা আগে থেকে ছিল যেহেতু এর আগে বনুকায়নকা আর বনু নাজির ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে ব্যর্থ হয়েছে এবং তাদেরকে বের করে দেওয়া হয়েছে তাই এবার ঝুঁকি নিতে সাহস করছিল না হুয়াই এতটাই মরিয়া হয়ে যায় যে সে কথা দেয় যদি কোরাইয়েসরা পালিয়াও যায় সে পালাবে না সে বনুকোরাইজার সাথে থেকে যাবে এবং বনুকোরাইজার ভাগ্য বরণ করবে অনেক বোছানোর পর অবশেষে হুয়াইয়ের চাপাচাপিতে গাভ রাজি হল এবং শেষ পর্যন্ত সেও চুক্তিভঙ্গ করে বিশ্বাসঘাতকতা করার সিদ্ধান্ত নিল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 তিনি বললেন আনাইয়া রসুল্লাহ অর্থাৎ আমি রসলুল্লাহ এরপর তিনি আবারও একই প্রশ্ন করলেন কে আছে আমাকে বনুকো রাইজা সম্বন্ধে খবর এনে দেবে এবারও সবাই চুপ এবং জুবাইর ইবুল্লাহ আবারও বললেন আনা ইয়া রসুল্লাহ অর্থাৎ আমি হে রাসুল্লাহ রসুল্লাহ চাচ্ছিলেন অন্য কেউ যাক এবং এর জন্য তৃতীয়বার আবারও জিজ্ঞেস করলেন এবারও আজ জুবাইয়ের ছাড়া কেউ উত্তর দিলেন না ঠিক তখন রসুল্লা বললেন হাওয়ারি অর্থাৎ প্রত্যেক নবীর জন্য একজন হাওয়ারি থাকে হাওয়ারি অর্থ হচ্ছে খুব কাছের কেউ সাহায্যকারী বললেন এবং জুবাইর হচ্ছে আমার হাওয়ারি সে থেকে আজ জুবাইর আনহু নাম হয়ে যায় হাওয়ারি ও রসুল ইহ যেই বিরল সম্মান আর কোন সাহাবিকে দেয়া হয়নি আজ জুবাই রিবিন রাজিয়াল আনহু গিয়ে ফিরে এসে জানান বন করাইজা তাদের দুর্গগুলো প্রস্তুত করছে রাস্তাঘাট খালি করছে আর তাদের গবাদি পশুগুলো জড়ো করছে এগুলো ছিল যুদ্ধের প্রস্তুতির লক্ষণা বিশ্বাসঘাতকতা করেছে এবং এরকম একটি স্পর্শকাত সময়ে আজ সুবাই রিবনুল আওয়াম রাদিল্লা আনহর সাহসের জন্য রসুল্লাহ সাল্লু আলীউসাল্লাম তাকে বলেন ফিদা কা আবি ওয়া উম্মি অর্থাৎ আমার বাবা মা তোমার জন্য কুরবান হোক এই কথাটি তিনি আর মাত্র এক একজন সাহাবিকে বলেছেন তিনি হচ্ছেন সাদ বিন আবি কাসর আল আহ উহুদের ময়দানে যখন শত্রুরা সবাই ঘিরে ফেলেছিল রসল্লাহ সাল্লু আলী আসসালামকে তিনি তীরগুলোত করিয়ে দিচ্ছিলেন এবং সাদকে বলছিলেন ইরমি সাদ ফিদাকা আবি ওয়া উম্মি অর্থাৎ তীর ছোট সামার বাবা মা তোমার জন্য কোরবান হোক কিন্তু এরপরেও রসল সাল্লু আলী ওয়াস্লাম শতভাগ নিশ্চিত হতে চাইলেন তাই এবার সাবাদা আব্দুল্লাহ রাওয়াহা এবং খাওয়াত আনহম এই চারজন সাহাবিকে খোঁজ নেওয়ার জন্য পাঠান তাদেরকে বলে দিলেন যদি বনু করাইজা আমাদের সাথে বিশ্বাসঘাতকতার সিদ্ধান্ত নেয় তবে তা আমাকে গোপনে জানাবে আর যদি তেমন কিছু না হয় তাহলে সবাইকে জানাতে সমস্যা নেই এই চারজনের প্রতিনিধি দল বনুকোরাইজায় খোঁজ নিতে গিয়ে দেখলেন তারা যা আশঙ্কা করছিলেন অবস্থা তার চেয়ে আরও খারাপ বনুকোরাইজা বলাবল করছে হাম্মদ মোহাম্মদ আবার কে তার সঙ্গে আবার কিসের চুক্তি তার সাথে আমাদের কোন যুক্তি নেই সাহায্য খুব ক্ষেপে গেলেন কিন্তু বাকিরা বুঝলেন রাগারাগি করে লাভ নেই অবস্থা বেগতিক তারা রসুল আলিম আসলামের কাছে ফিরে এসে তালাম দিলেন আর শুধু দুটো শব্দ বললেন আদুল এবং কার্রাহ রসুল্লা সাল্ল আলিম আসলাম যা বোঝার বুঝে নিলেন আদুল এবং কার্রাহ হচ্ছে আরবের দুই গোত্র এরা ইতিপূর্বে মুসলিমদের সাথে বিশ্বাস বিশ্বাসঘাতকতা করেছিল এই দুটো গোত্রের নাম দিয়ে তারা সাংকেতিক ভাষায় বুঝিয়ে দিলেন বনকোরায়জাও এদের পথ ধরেছে অর্থাৎ তাদের মতো বনুকোরায়জাও বিশ্বাসঘাতকতা করেছে রসল সাল আলহীসলাম পাল্টা ব্যবস্থা হিসেবে সালামাই বিন আসলাম রাদুল্লাহ আনহুর নেতৃত্বে দুইশ এবং জাইদ বিন হারিস রাদুল্লাহ আনহুর নেতৃত্বে তিনশো সৈন্যের দুটো বাহিনী পাঠালেন বনুকোরায়জার এলাকায় উদ্দেশ্য ছিল বনুকোরাইজাকে ইঙ্গিত দেওয়া মুসলিমরা মোটেও ভেঙে পড়েনি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 রসুল্লা সাল্লিমগণকে নিয়ে শত্রুদের মোকাবেলায় ব্যস্ত ছিলেন আমাদের আসতে পারতেন না। আমি বললাম হে হাসান দেখতে পাচ্ছেন এই ইহুদি আমাদের চার দিকে ঘোরাফেরা করছে কসম আমি আশঙ্কা যে এই ব্যক্তি অন্যান্য ইহুদিদেরকে আমাদের দুর্বলতা সম্পর্কে সচেতন করে দেবে এদিকে রসুল্লাহ সাল্লু আলী আসলাম সাহাবায় কেরাম শত্রুর মোকাবেলায় এতরে ব্যস্ত রয়েছেন যে তারা আমাদের সাহায্যার্থে এগিয়ে আসতে পারবেন না সুতরাং আপনি তাকে কি হত্যা করে আসুন উত্তরে হাস্তান বললেন আল্লাহর কসম আপনি জানেন যে আমি এই কাজের লোক নই সাফিয়া বিনতে আব্দুল মোতালিম অর্থাৎ জুবাই রামের মা তখন বললেন আমি এখন নিজেই কোমর বাদলাম তারপর স্তম্ভের একটি কাট নিলাম এবং দুর্গ হতে বের হয়ে ওই ইহুদির কাছে গেলাম অতপর ওই কাট দ্বারা আঘাত করে তার রফা দফা শেষ করে দিলাম এবং দুর্গে ফিরে আসলাম এসে হাস্তান রাজেউল ওয়ানহুকে বললাম জান। এখন তার অস্ত্র এবং আসবাবপত্রগুলো নিয়ে আসুন সে পুরুষ লোক বলে আমি তার অস্ত্র খুলিনি আমার এই কথা শুনে হাসান বললেন তার অস্ত্র এবং আসবাবপত্রের আমার কোনো প্রয়োজন নেই প্রকৃত ব্যাপার হচ্ছে মুসলিম শিশু এবং মহিলাগণের হেফাজতের উপর রসুল্লাহ সাল্লু আলী ওয়াস্লামের ফুপুর ওই ঝুঁকিপূর্ণ পদক্ষেপের অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ প্রভাব প্রতিফলিত হয়েছে এই পদক্ষেপের ফলে সাধারণ ইহুদিদের মনে এই ধারণা সৃষ্টি হয়েছিল যে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 যখন মৌমিন্দার শত্রু বাহিনীকে দেখল তখন বলল আল্লাহ উত রসুল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ উত রসুল সত্য বলেছেন এতে তাদের ইমান ও আত্মসমর্পণেই বৃদ্ধি পেল সুরা আহজাব আয়াত বাইশ এই কঠিন পরিস্থিতিতে এই অস্থিরতার মাঝে সত্যিকারের মুসলিমদের ইমান ও আল্লাহ রসুলের প্রতি আনুগত্যবোধ আরও বেড়ে গিয়েছিল তারা জানতেন এটা আল্লাহ আল্লাহতালার একটা পরীক্ষা তারা ভয় পেয়েছিলেন সত্যি ভয় পেয়েছিল মুনাফিকরাও কিন্তু পার্থক্য ছিল তাদের প্রতিক্রিয়ায় মুমিনরা হাল ছাড়লেন না কিন্তু মুনাফিকরা হাল ছেড়ে দিল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 কাজের উদ্যম নষ্ট করে দেয় এখানেও এমনটি হচ্ছিল কিছু মুসলিম যারা ভেতরে ছিল মুনাফিক তারা নানান অজুহাত দেখিয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যেতে চাইছিল মোয়াত্তা বিবেন কুশাইয়ের নামের এক মুনাফিক রাগ ঢাক না রেখেই বলল হুম, মোহাম্মাদ তো আমাদের কিসরা আর সিজারের ধনদোলতে স্বপ্ন দেখিয়েছিল আর এখন পরিস্থিতি এমন যে শান্তিতে পায়খানায় যাব সেই অবস্থাও নেই কেউ এসে বলল আমাদের ঘরবাড়ি তো অনিরাপদ অবস্থায় পড়ে আছে আমাদেরকে যেতে দিন আমরা চলে যাই হতাশা বিশ্বাস বিশ্বাসঘাতকতা দোষারোপ ও নিন্দা করা এগুলো হচ্ছে মুনাফিকদের ট্রেডমার্ক সামান্য বিপদে পড়লে তারা ভেঙে পড়ে হাল ছেড়ে দেয় শত্রুদের কাছে গিয়ে আশ্রয় চায় এবং মুজাহিদদের দোষারোপ করা শুরু করে সেই যুদ্ধে মুনাফিকদের মনোভাব আচরণ ও প্রতিক্রিয়া কেমন ছিল তা আল্লাহ তালা বর্ণনা করেছেন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 كانوا বস الله من قبل لا يولون الأدبار وكان عهد الله মসুল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 তাদের জানা উচিত আল্লাহর অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমরা যদি মৃত্যু অথবা হত্যা থেকে পলায়ন করতে চাও তবে এই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না তখন তোমাদেরকে সামান্যই ভোগ করতে দেয়া হবে সুরা আহজাব আয়াত চোদ্দ থেকে ষোলো আল্লাহ বলছেন এই মুনাফিকদের বিশ্বাস কতটা অমর্বরে ছিল আল্লাহ তালা বলছেন যদি কাফিররা কোনোভাবে মদিনা দখল করে ফেলত আর বলতো তোমরা ইসলাম ত্যাগ করো তাহলে এই মুনাফিক তার তৎক্ষণাৎ সেটাই করত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 যে দুনিয়ার আশায় একজন মোনাফিক আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে পালিয়ে যায় সে আশা আসলে একটা মিথ্যা আশা একটা দুরাশা আল্লাহ বলছেন তোমরা যদি মৃত্যু অথবা হত্যা থেকে পলায়ন করতে চাও তবে এই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না একজন মোনাফিক মনে করে সে যদি জিহাদে অংশ না নেয় তাহলে সে দুনিয়ার জীবন আরাম আয়সের সাথে ভোগ করবে কিন্তু আল্লাহ বলছেন ভিন্ন কথা তখন তোমাদেরকে সামান্যই ভোগ করতে দেওয়া হবে এরপর আয়াত আল্লাহ তাল্লাহ বলেন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 তারা আল্লাহ ছাড়া নিজেদের কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না সুরা আহজাব আয়াত সতেরো এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহতালা একটা চির বাস্তবতা আমাদের সামনে তুলে ধরেছেন আর তা হল এই বিশ্বজগতের মালিক হলেন আল্লাহ তার হাতে সমস্ত ক্ষমতা সমস্ত শক্তি তিনি যদি কাউকে রক্ষা করতে চান কেউ তার কোন ক্ষতি করতে পারবে না আর তিনি যদি কাউকে সাহায্য করতে চান তাহলে সমস্ত বিশ্ব মিলেও তাকে কিছুই করতে পারবে না এরপরে আল্লাহতালা বলেন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 فإذا تدور أعينهم كالذي يغشى عليه من الموت فإذا ذهب الخوف سلقوكم بألسنة حداد أشحة على الخير أولئك لم يؤمنوا فأحبط الله أعمالهم وكان ذلك على الله يسيرا আল্লাহ খুব জানেন তোমাদের মধ্যে কারা অন্যদের যুদ্ধে যেতে বাধা এবং তাদের ভাইদের বলে আমাদের কাছে এসো ওদের অল্পসংখ্যক সংখ্যক লোকই যুদ্ধ করে তোমাদের বিজয়ে তারা কুণ্ঠিত বোধ করে যখন বিপদ আসে তখন আপনি দেখবেন মৃত্যু ভয়ে অচেতন ব্যক্তির মতো চোখ উল্টিয়ে তারা আপনার প্রতি তাকায় এরপর যখন বিপদ টলে যায় তখন তারা গণিমতের আশায় তোমাদের সাথে বাঘ করা শুরু করে তারা মমিন নয় তাই আল্লাহ তাদের কর্মসমূহ নিষ্ফল করে দিয়েছেন এটা আল্লাহর জন্য সহজ সুরা আহজাব আয়াত আঠারো এবং উনিশ আল্লাহ বলছেন তিনি জানেন কারা মুনাফিক তিনি জানেন কারা মানুষকে জিহাদের দিকে অনুসাহিত করে বলে জিহাদ ছেড়ে দাও আমাদের সাথে থাকো আরামে দিন কাটাও ঝামেলা জড়িও না যখন বিপদ আসে তখন তারা আতঙ্কগ্রস্ত হয়ে যায় কিন্তু যখন বিপদ কেটে যায় তখন তারা খুব সুন্দর সুন্দর কথা বলে এরপর এরপরে আল্লাহতালা বলছেন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 মৃত্যু অবধারিত সুতরাং এই মৃত্যু থেকে মানুষ পালানোর যত চেষ্টা করুক না কেন কোনো লাভ নেই মুনাফিকরা ভুল জায়গা থেকে সাহায্য আশা করছিল তারা কাফিরদের কাছ থেকে সাহায্যর জন্য অপেক্ষা করছিল কিন্তু আল্লাহ আজদাওয়াজাল বলছেন যে শুধুমাত্র আল্লাহ তালাই তাদেরকে রক্ষা করতে পারেন এবং শুধু আল্লাহ তালাই তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারেন চার নম্বর জিহাদে অংশ ব্যাপারে মুনাফিকদের অনীহা কাজ করে মুনাফিকরা চাইছিল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 প্রতি রাতে তারা পরীক্ষার এক মাথা থেকে আরেক মাথা টহল দিয়ে অরক্ষিত জায়গাগুলো খুঁজে বের করার চেষ্টা করে একবার খালিদ ইবনুল ওয়ালিদ তার ঘোরসাওয়ারি দল নিয়ে পরীক্ষা অতিক্রম করার চেষ্টা করে কিন্তু তাদেরকে থামিয়ে দেন উসাইদি বিন হুদায়ের দুইশো সেনার একটি দল সেই যুদ্ধে তুফাইলবেন আল নুমান শহীদ হন তাকে বর্ষা ছুড়ে হত্যা করে হামজার ওয়ানহুর হত্যাকারী ওয়াহসি এই যুদ্ধে হাব্বা নেবেন আল আরিকার তীরের আঘাতে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 দুই বাহিনীর কেউই কাউকে পরাস্ত করতে পারছে না বনকোরাইজাকে সামাল দেওয়ার জন্য রসলাস্লু আলী ওয়া সেনাবাহিনীর একটি অংশকে নারী ও শিশুরা যেই দুর্গে অবস্থান করছিল সেখানে পাঠিয়ে দিলেন যেন ইহুদিরা কোনো ক্ষতি না করতে পারে কিন্তু সেটা অচল অবস্থা নিরসনের জন্য যথেষ্ট ছিল না কোন সামরিক পদক্ষেপ বা কৌশল এই অবস্থার কোন পরিবর্তন ঘটাতে সক্ষম হচ্ছিল না আর তাই রসুল্লাহসাল্লু আলিউস্লাম কূটনৈতিক শক্তি প্রয়োগ করার সিদ্ধান্ত নিলেন জোট বাহিনীর আসল শক্তি ছিল তারা জোটবদ্ধ রসল্লাহ আলহি ওয়াস্লাম তাদের সেই শক্তির জায়গায় আঘাত আনতে চাইলেন তিনি তাদের জোট ভেঙে দেওয়ার জন্য একটি কূটনৈতিক অস্ত্র উদ্ভাবন করলেন কি ছিল সেই কৌশল আমরা পরবর্তী পর্বে সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই ওসাল্লু আলা সৈয়দ মোহাম্মদ ওয়া আলাহ আলি ওয়া আসহাবিহাস্লাম আলহামদুলিল্লাহ রপিল আলামিন আসসালাম মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ ডব ডবল মিডিয়া অথবা ইউট্যুব চ্যানেল ডব ডবুড মিডিয়া